সল তালামসুলিল্লাহ উতক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জীবন মরণের এক ধারা আমাদের সাথে সংযুক্ত করে দিয়েছেন একদল আসছি আর একদল যাচ্ছি এই যে আমাদের আসা যাওয়া এটা আসলে আমাদের জীবনের একটা অংশ মূলত একজন মানুষের জীবন শুরু আলমে আর রাহ থেকে যখন আল্লাহ তাল্লাহকে তাকে সৃষ্টি করেছেন সেখান থেকে চূড়ান্ত গন্তব্য হল জান্নাত অথবা জাহান্নাম আর জান্নাত জাহান্নামের হায়াত এর শেষ নেই মাদা মাতিস পুরানি করিম আল্লাহ তাল্লাহ জান্নাতিদের ব্যাপারে জাহান্নামীদের ব্যাপারেও বলেছেন খালিদিন আবাদা সেখানে তারা চিরদিন থাকবে হলুদ অর্থই হল চিরদিন আবার আবাদান ব্যবহার করা হয়েছে এই খালিদিনা ফিহা বাদার অর্থ চিরদিন থাকবে সেখানে তাদের আর জীবন কী হবে না শেষ হবে না এমন এক জীবন আল্লাহ তালা আমাদেরকে দান করেছে সেই জীবনের গুরুত্বপূর্ণ একটা স্টেশন অংশ হল এই দুনিয়ার জীবন পরবর্তী জীবন উন্নত হবে না অনুন্নত হবে কেমন হবে এর সম্পূর্ণ উত্তর হল দুনিয়ার জীবনে যাজা হিফা ক আমল মাফিক বদলা দুনিয়ার জীবনে আমল যেমন হবে পরবর্তী জীবনে কবর আসর জান্নাত জাহান্নাম সেই জীবনে তার বদলা তেমন হবে মানুষ নিজের ক্ষুদ্র জ্ঞানে সেই বিষয়গুলি সম বুঝতে সক্ষম ছিল না এই আল্লাহ তালা দয়া করে আর রাহমান ও আল্লাম আল কোরআন দয়াবান দয়াময়, ময় রাহমান কোরআন শিখিয়েছেন আল্লাহ তালা কোরআনে এই বিশদ বিবরণ দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে সবার স্বাভাবিক একটা প্রবণতা যে হায়াতকে ভালোবাসে জীবনকে সবাই ভালোবাসে কিন্তু আমরা নিজেদের সংকীর্ণতার কারণে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে বরং অজ্ঞতার কারণে দুনিয়ার জীবনটাকে আমরা জীবন ভেবে নিয়েছি আসলে এটা কিন্তু প্রকৃত জীবন নয় জীবনের একটা অংশ ও ইন্নাদ আখেরাতের জীবন হলো প্রকৃত জীবন আর দুনিয়ার জীবন গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু এই জীবনে বেশিরভাগ মানুষই প্রতারণার শিকার ধোকার শিকার চোখের মধ্যে বেশিরভাগ মানুষের এই পর্দা পড়ে আছে হিল হায়াতিয়া ইল্লা মাথা উল এই দুনিয়ার জীবন এটা ধোকার সামগ্রী ধোকার বস্তু এইজন্য জন্য বেশিরভাগ এখানে ধোকার পিছনে প্রতারণার শিকার হয়ে বাতিল বস্তুর পিছনে ছুটছে সবচেয়ে বড় একটা ধোঁকা যার মধ্যে মানুষ আক্রান্ত সেটা হলো প্রাচুর্যের ধোকা সম্পদের প্রাচুর্য বা জনসংখ্যার প্রাচুর্য এইগুলো মানুষকে ধোকার মধ্যে ফেলে দেয় সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাধিক্যের উপর মানুষ সংখ্যাধিক্যকে এই ক্ষেত্রে নির্ভরশীল মনে করে কাজের ক্ষেত্রে নিজের জীবন চলার ক্ষেত্রে অর্থ সম্পদ যেখানে বেশি সেই বিষয়টাকে তারা গুরুত্ব দেয় অথচ প্রকৃত গুরুত্বের বিষয় হল আল্লা তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন জীবন মৃত্যু দিয়েছেন এই পরিক্রমার মধ্যে আমাদেরকে ফেলেছেন এই বিষয়টা দেখার জন্য যে কে উৎকৃষ্ট আমল করে লিনা বুলুয়াকুম আয়ুকুম আহসানু আমলা কে উৎকৃষ্ট আমল করে উৎকৃষ্ট আমলের জন্য উদ্গ্রীব থাকা উৎসাহী থাকা পাগল পরায়ণ থাকা এটা কাম্য আবু বকর সিদ্দিক আল্লাহ তালু উমর রদিয়াল্লাহ তালন রাসুল সাল আলী আসসালাম দান করা চেয়েছেন সাহাবাহিকারাম থেকে আবু ওকরি আল্লাহ তালন কী করেছেন তার সমুদয় সম্পদ দান করে দিয়েছেন উমর রদি আল্লাহ তালনু অর্ধেক সম্পদ দান করে দিয়েছেন উমর রাদি আল্লাহ তালনুর একটা ধারণা ছিল যে আমার তো এই বর্তমানে সম্পদ অনেক আমি এইবার হয়তো এই নেকামলের মধ্যে প্রতিযোগিতায় আবু ওকর রদি আল্লাহ থেকে অগ্রসর হয়ে যেতে পারবো আবু আবুক রাসুল সাল্লিয়ামের হাতে উভয়ের সাদাকা যখন পৌঁছেছে উমর রাজি আল্লাহ রাজি আল্লাহনুকে জিজ্ঞেস করেছেন যে তুমি কি পরিমাণ নিয়ে এসেছ তিনি কি বলেছেন অর্ধেক নিয়ে এসেছি আবু ওকর আল্লাহ তালনুকে জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে আমার সমুদয় সম্পদ নিয়ে এসেছি অথচ হয়তো আবু ওকরি আল্লাহ তালুর সমুদয় সম্পদ উমর রাজি আল্লাহ তালনুর অর্ধেক সম্পদের পরিমাণ কি হবে না সমান হবে না কিন্তু এখানে বিবেচ্য বিষয় এখানে লক্ষণীয় বিষয় হলো কেক ডুকু কি পরিমাণ নিয়ে এসেছে এটা না ও করি আল্লাহ তালন সমুদয় সম্পদ নিয়ে এসেছে ডুকু তার আছে না আছে সেটা বিষয় না আর উমরদ্দ্লাহ তালন কী করেছেন অর্ধেক সম্পদ নিয়ে এসেছেন কত টাকা নিয়ে এসেছ কতটি ঘোরা নিয়ে এসেছো কতটি উঠ নিয়ে এসেছ সেই প্রশ্ন হয়নি তখন উমর রিয়্লাহ তালহনু বললেন যে এরপরে বুঝতে পারলাম আমি যে কোনো ক্ষেত্রে এই প্রতিযোগিতায় নেকামলের ক্ষেত্রে আবু আবহাওয়ারের চেয়ে অগ্রসর হতে পারবো না আমি তার ইচ্ছা ছিল আবু আখর রাজি আল্লাহতালহর সাথে নেকামলের প্রতিযোগিতায় কি হয়ে যাবেন অগ্রসর হয়ে যাবেন আর মনে মনে একটা ধারণা ছিল যে কোনো সময়ই তো পারিনি এইবার হয়তো আমি কি হব তার থেকে অগ্রসর হয়ে যাবো কারণ আমার এখন সম্পদ অনেক বেশি আবু করে সেই পরিমাণ সম্পদ নেই কিন্তু এখানেও বাজি জিতে গিয়েছেন আবু বকর আল্লাহ তাহলে একটা কি ছিল প্রতিযোগিতা ছিলের উপর অগ্রসর করে নেওয়া কি না এই ব্যাপারে আল্লাহালা বান্দাদেরকে উৎসাহিত করেছেন জান্নাতের বিবরণ দেওয়ার পরে জান্নাতের পানীয় এই নিয়ামত রাজির আলোচনার পরে আল্লাহালা কি বলেছেন ওফিদা আলিকা ফাসিল মতানা ফিচুন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যেন এই ধরনের পরিণতির জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় আর মানুষ দেখেন সারা পৃথিবীর মানুষ কি একটা খেলা এই প্রতিযোগিতায় সারা পৃথিবী মেতে ওঠে উঠে না এটা মানুষের ভিতর স্বভাবজাত একটা প্রবণতা আল্লাহ দিয়ে রেখেছেন যে এটা পছন্দ করে লোকেরা কিন্তু বাস্তবে কোন বিষয়ের মধ্যে প্রতিযোগিতা হওয়া মানুষের মতো এমন দামি মাখলুক কোন বিষয়কে নিজেদের টার্গেট বানাবে উদ্দেশ্য বানাবে এটা নির্ধারণ নিজেদের পক্ষ থেকে তাদের করা কঠিন যেন আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন যে প্রতিযোগী হও এই সব কাজের জন্য শুধু প্রতিযোগী হবে অন্যজনের সাথে মোকাবেলায় সে কি হবে অগ্রসর হওয়ার চেষ্টা করবে এতটুকুই না বরং আল্লাহ তালা সর্বশেষ বান্দাদেরকে নিজের দিকে গমনের জন্য আহ্বান করেছেন যে শব্দে কি বলেছেন फिरुलाल्लाह तुम्हारा द्रुत पलायन करो कार्थ हलो तुम्हारे ना आसे देखारो की तुम कि करते थको दौड़ाते थको पलायन करते थको काफिर रु इलाह कार्दी के दौड़ाओ आल्ला दिखे दौड़ाओ आल्ला आजबे आल्ला तलार गुस्सा थे आल्ला तलांतुष्टि थे आल्ला सन्तुष्ट जान्न दिखे नियमतर दिखे दौड़ाओ ফির রু ইল আল্লাহ ভাগ পলায়ন করো প্রতিযোগিতার সময় তো অন্যের প্রতি একটা দৃষ্টি থাকে যে সে কতটুকু অগ্রসর হলো আমি তার চেয়ে একটু বেশি অগ্রসর হব। এই ক্ষেত্রে এখানে অন্যের দিকে দৃষ্টি দেওয়ার আর অবকাশ নেই ছুটতেই থাকো ছুটতেই থাকো এই পলায়নপরতা এইভাবে ছুটতে থাকা দিনের ক্ষেত্রে এটা কাম্য এটা আসলে নিজেকে মানে এই প্রতিযোগিতার ময়দানে বিজয়ী বানানোর চেষ্টা করা এটা কি নয় অজব নয় বা এটা মনের কোনো রোগ নয় এটা দিনের ক্ষেত্রে কাম্য আর নিজেকে কোনো কাজের পরে ই মনে করা ভালো মনে করা নিজের কাছে নিজে এ ভালো লাগতে থাকা আমি একটা কিছু হয়ে পড়েছি এই অনুভূতি আসা এটা নিষিদ্ধ অজব ওই মনের ওই অহমিকারটার নাম কারণ পবিত্রতা বরত্ব এইগুলো কারগুন আল্লাহ তাহালার সেটা সে নিজের জন্য কল্পনা করে নিয়েছে এই দুইটা বিষয়ের মধ্যে সমন্বয় এটা অপরিহার্য কাজ করবে কাজের পরে কাজের কৃতিত্বের সে দাবিদার হবে না কাজ না করা যেমন ভুল প্রতিযোগিতায় অংশগ্রহণ না করা যেমন কি ভুল আবার কাজ করার পরে কৃতিত্বের দাবিদার হওয়া এটাও কি ভুল উভয়ই আসলে ব্যর্থ এখানে কাজও করতে হবে চূড়ান্ত গুরুত্ব দিয়ে যানজীবন সব কিছু নিবেদিত করে আবার এই ক্ষেত্রে ফলের জন্য কৃতিত্বের নিজেকে কি করতে পারবে না অধিকারী কৃতিত্বের দাবিদার নিজেকে বানাতে পারবে না সম্পূর্ণটা কার দান আল্লাহ দান যার কাজের পরে সেই পরিমাণ বিনয় আসবে সেই পরিমাণ মাথা আরো নুয়ে যাবে যে যেই পরিমাণ কাজ তার দ্বারা প্রকাশ পেয়েছে সেই পরিমাণ তার মাথা আরো নুয়ে পড়েছে বোঝা যাবে যে আল্লাহ তাল্লা নিকট তার কাজ কি হয়েছে কবুল হয়েছে আর যখন দেখা যাবে যে না সে অন্যের উপর অনুগ্রহ দেখাচ্ছে বা এই নিয়ে সে কি করছে বড়াই করছে বোঝা যাবে যে আসলে এটা আল্লাহ তাল্লাহার কাছে কি হয়নি কবুল হয়নি দেখা যাবে হাসরের মাঠে যখন সে উঠবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন যে তুমি যে উদ্দেশ্যে এ কাজ করেছিলে সে উদ্দেশ্যে তো তোমার অর্জিত হয়েছে লোকদের কাছে বড় হওয়ার জন্য চেষ্টা করেছিলে লোকেরা তোমাকে কি বলেছে বড় বলেছে তুমি জীবন দিয়ে দিয়েছিলে শহীদ হয়ে গিয়েছিলে লোকেরা তো তোমাকে কি বলেছে শহীদ বলেছে আল্লাহর দিনের জন্য সে জীবন দিয়ে দিয়েছে সে জেহাদ করেছে বড় তোমাকে নাম দিয়েছিল যা চেয়েছিল তা তো তুমি পেয়েছ তোমাকে সারা পৃথিবীর মানুষ সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় পণ্ডিত বড় স্কলার এবং তোমার কথাকে সবাই গ্রহণ করত মান্য করত এই অবস্থানটা তুমি চেয়েছিলে নিজের জন্য সেই অবস্থানটা তো পেয়েছ এখানে আর কি চাও তোমাকে তো সবাই দানবীর বলতো তুমি বড় দানশীল ছিলে তোমার কাছে কেউ হাত পেতে নিরাশ হতো না তোমারই একটা গোডৈইল সৃষ্টি হয়ে পড়েছিল এগুলি তো তোমার লাভ হয়েছে এখানে আর কি চাও এইজন্য আসলে কাজের কৃতিত্ব এবং কাজের এই নিজস্ব পবিত্রতা না বা নিজস্ব শক্তির চিন্তা এখানে সেটা হলো কি অজুবের অন্তর্ভুক্ত নতুবা আল্লা তালার কাছে বিষয়গুলোকে নেস্ত করে কাজের ক্ষেত্রে চূড়ান্ত চেষ্টা ব্যয় করা এবং উন্নতর চেয়ে উন্নত করার চেষ্টা করা এটা অজুবের অন্তর্ভুক্ত নয় বরং উন্নত থেকে উন্নত করার চেষ্টা করা এটাই কাম্য ইন্নাল্লাহা কাতাবাল এহসানা ইন ইদা রুম বা আহসিনা যে আল্লাহ তালা সব বিষয়ে কি উন্নত করা কামনা করেন এহসান এহসান মানে একেবারে এটাকে শানদার বানানো উন্নত থেকে উন্নত বানানো এমন কি যদি তোমরা একটা জন্তু জবাই করো এটাকেও উন্নতভাবে ধারালো ছড়িয়ে দিয়ে কি করো জবাই করো এখানেও যেন একটা উন্নত আর্ট থাকে বোতা ছড়ি দিয়ে পুষিয়ে পুষায় পুষায় এটাকে কষ্ট দিয়ে মেরো না জবাই জবাই কোনো জবাইয়ের মতো একটা স্বাভাবিক দুনিয়া বিকর্ম না এটা জন তো জবাই করবে এখানেও এহসান এটা আল্লাহ তালা কামনা করে যে তুমি এটাকে উন্নত থেকে উন্নত করো এটাকে আর উন্নত করার ব্যবস্থা এটা যার কাজের মধ্যে যেই পরিমাণ এখলাস বেশি থাকবে যেই পরিমাণ সুন্নত মাফিক হবে আর যেই পরিমাণ কষ্ট বেশি হবে এই তিনটা বস্তু যেই কাজের মধ্যে যেই পরিমাণ বেশি হবে এটা তো সেই পরিমাণ কি হবে উন্নত হবে কয়টা বস্তু তিনটা এখলাস এখলাসের অভাব কি আছে বিভিন্ন স্তর আছে যে যত বেশি খালেজ বানাতে পারবে নিজের কাজকে তত বেশি কি হবে উন্নত হবে নফল এবাদত বন্দিগিগুলো যদি মানুষকে দেখানোর জন্য না করে তারপরেও প্রকাশ করে প্রকাশ্যে করে নফল জিকির নফল দান আল্লাহর জন্যই করেছে তাহলে প্রকাশ্যে করলে যে স্বভাব পাবে পুরস্কার পাবে গোপনে যদি করে তাহলে সত্তর গুণ বেশি স্বভাব পাবে কারণ উভয়টাই তো একলাশের সাথে তাই না কিন্তু একলাসের স্তরের মধ্যে কি হলো এখানে কিছু পার্থক্য হলো সত্তর গুণ বেশি স্বভাব পাবে গোপনে এই দানের মধ্যে গোপন জিকিরের মধ্যে ভাবে একটা হলো জায়েজ শরীয়তের মাসালাগতভাবে কি জায়েজ আর একটা হলো এটা উত্তম শুধু জায়েজই না জায়েজের পরে কি উত্তম শরীয়তে এটা কাম্য এই দুইটার মধ্যে কোনটা বেশি মর্যাদার হবে উত্তমটা শুধু জায়েজের উপর যে আছে তার কাজটা বেশি উত্তম হবে না উত্তমের উপর যে আসে তার কাজ বেশি উত্তম হবে এই জন্য যেই পরিমাণ নিকটবর্তী হবে কোন কাজ এটা সেই পরিমাণ শানদার হবে সেই পরিমাণ উন্নত হবে সেই পরিমাণ মর্যাদার হবে সকালে একটা ঘটনা আলোচনা করেছিলাম মুজাদ্দি আল ফেসানি রহিমাহুল্লার যে তার সমসাময়িক বুজুর্গ ছিলেন কে শেখ রাজা বাকিবল্লা রহিমা উল্লাহ তিনিেকালের সময় মুরিতদেরকে বলে গেছেন যে আমার এতেকালের পরে তোমরা অনুসরণ করবে আহমদ শের হিন্দির এই তার ওসিয়ত অনুযায়ী আহমদ শের হিন্দি রহিমা নিকট ওনার মুরিদ্দের মধ্যে থেকে বড় একজন আল্লাহ উল্লাহ ব্যক্তি আসলেন সে কথা নিবেদন করলেন যে আমাদের শাইখ তো আপনার স্মরণ আপনার স্মরণাপন্ন হওয়ার জন্য আমাদেরকে বলে গিয়েছেন আমাকে আপনি কিছু নসিহত করেন তখন তিনি স্বাভাবিকভাবে বললেন যে কি আমার কাছে তো মানে ওই ধরনের কোনো গভীর রহস্য বা কোনো তত্ত্ব জ্ঞান বা মারেফতের সেই ধরনের কোনো যা কল্পনা করা হয় এই ধরনের সূক্ষ্ম আলোচনা সাধারণ লোকদের জন্য নেই আমি কিসের তালিম দিই শূন্যতের এতটুকু কথায় তিনি বলেছেন বাস্তব দিল থেকে একটা কথা আর যেটা দিল থেকে আসে সেটা দিলের মধ্যে কি করে প্রভাব ফেলে তিনি এমনভাবে প্রভাব প্রভাবান্বিত হয়েছেন কথা দিয়ে যে তিনি কেঁপে উঠেছেন তিনি কেঁপে ওঠার কারণে দেখা গেছে যে ঘর কাঁপা শুরু করে দিয়েছে ভূমিকম্পের মতো অবস্থার সৃষ্টি হয়ে পড়েছে মজাদ আলফিস রহমাউল্লাহ আর মিসুয়াক শুধু মাটির মধ্যে রেখে রাখতে বলছেন রাখার পরে স্থির হয়ে পড়ছে এসব তখন তিনি বললেন যে দেহ তোমার অন্তর কেঁপে উঠেছে যার কারণে তোমার দেহ প্রকম্পিত হয়েছে আর এর ফলে আল্লাহ তালা ভূমিকেও প্রকম্পিত করে দিয়েছেন এটা তোমার একটা কারামত আমি যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা ঈসা আল্লাহ ইসলামের মোজাজা কারামত হিসাবে আমাকে দান করবেন মুর্দারগুলো উঠে আল্লাহর সাক্ষ্য দিবে তার হিন্দুর কবরের মুর্দারগুলো উঠে যদি সেই ঘটনাটা ঘটে তারপরেও কি হবে স্বাভাবিকভাবে দুনিয়ার মানুষ তো এটাকে বিশাল বড় একটা বুজুর্গী মনে করবে কিন্তু আমার দৃষ্টিতে এই ঘটনাও যদি ঘটে তোমার এই বর্তমান যে কারামত প্রকাশিত হয়েছে এটা এবং আমার দোয়ার দ্বারা যদি কবরবাসী জীবিত হয়ে আল্লাহর সাক্ষ্য দেয় সেই কারামত এই সবগুলো মিলিয়ে শুধু একটা শূন্যত ওজুর সময় কি করা মিসওয়াক করা এর সমান হবে না নিজেদের পক্ষ থেকে মুজাদে আলফে সানি রহমাউল্লাহর এই সংক্রান্ত আর অনেকগুলো উক্তি আছে তিনি বলেছেন যে ফরজ এক টাকা জাকাত দেওয়া কোটি টাকা নিজের পক্ষ থেকে দান করার চেয়ে এর মর্যাদা বেশি একটা শরীয়তের হুকুম অনুযায়ী সরাসরি দুই রাকাত তাহাজুদের নামাজ পড়া নিজের পক্ষ থেকে হাজার রাকাত হাজার রাত নফল পড়া চেয়ে কি বেশি মূল্যবান যেটা আসলে রাসু সাল্লা সুন্নত মাফিক হবে এটা কারণ রাসুসাল্লাহ ছিলেন আল্লাহ সবচেয়ে প্রিয় তাহলে রাসু সাল্লামের জীবনের মধ্যে যা ঘটেছে আল্লাহ তাল কাছে এর চেয়ে প্রিয় পৃথিবীতে আর কোনো রূপ নেই যে কোনো ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে আল্লাহ তাল সবচেয়ে প্রিয় ব্যক্তি দিয়ে আর রাসুল প্রিয় হয়েছেন কি আল্লাহ তাল এই প্রিয় কাজগুলোর গুলোর মাধ্যমে তিনিও প্রিয় ছিলেন তার দ্বারা কাজগুলো হয়েছে কি সবচেয়ে প্রিয় কাজ এই জন্য আল্লাহ প্রিয় হওয়ার আল্লাহ আল্লাহনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে মানো যে যে পরিমাণ নিজেকে রাসুসাল্লাহ আলিয়া সাথে মিলাতে পারবে সে সেই পরিমাণ আল্লাহর কি হয়ে যাবে বিস্ময় একটা দাবি মানে অদ্ভুত দাবি এটা আসলে বাস্তবতার সাথে আর কোন কি নেই মিল নেই লৌকানুকা সাদিকান তোমার মহব্বত সত্য হয়ে থাকলে তুমি রাসুলের কি হতে অনুসারী হতে রাসোসামের অনুসরণ করতে তুমি এই অনুসরণের ক্ষেত্রে গিয়ে তুমি হাজারো যুক্তি হাজারোয় পারিপার্শ্বিকতা সেইগুলো করতে না। লক্ষ্য করতে না বাস্তবে পৃথিবীতে মুসলিমরা যতদিন দিনকে এইভাবে ধরে রেখেছিল যে সব কিছু থেকে চোখ বন্ধ করে দিনকে প্রাধান্য দিয়েছে তারা উন্নত থেকেছে আর যখনই তারা পারিপার্শ্বিকতা বিভিন্ন গিয়ে কি হয়েছে ব্যর্থ হয়েছে এর একটা সাধারণ উদাহরণ দেখেন খেলাফত এর পতনের পর আবার মুসলিমদের সেই উন্নত অবস্থাকে ফিরিয়ে আনার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর আনাচে কানাচে কত শত শত হাজার হাজার আন্দোলন হয়েছে বিভিন্ন ধরনের কি কর্মকাণ্ড হয়েছে হয়নি উদ্দেশ্য কি ছিল মুসলিমদের আবার সেই গৌরবান্বিত অবস্থাটা কি কি করা ফিরিয়ে আনা কত ভাবে চেষ্টা করা হয়েছে আমাদের দেশেও কত রাজনৈতিক দল কত জামাত হয়নি কিন্তু আসলে পৃথিবীর কোথাও কি সেই অবস্থানটা ফিরে এসেছে অন্য কোনো প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাসুলসল্লা আলিয়ালকে যে পদ্ধতিটা দিয়েছিলেন দিন প্রতিষ্ঠার জন্য সেটা কি ছিল কেতালের পথ দিনের সব কিছু সুরক্ষার ব্যবস্থা কি প্রতিহত ব্যবস্থা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ গ্রহণ করবে সালাত করবে জাকাত দিবে মানে ইমান গ্রহণ করা ইবাদতব্দি আল্লাহর জন্য হওয়া এবং তাদের মহামালার জীবন এটি এগুলো কার নির্দেশ অনুযায়ী হওয়া আল্লাহর জন্য হওয়া এই বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য আমাকে কিসের নির্দেশ দেওয়া হয়েছে মুসলিম শরীফের পরিষ্কার যে কৃতালের নির্দেশ দেওয়া হয়েছে কৃষির জন্য পুরা পৃথিবীতে কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য সালাত প্রতিষ্ঠিত করার জন্য জাকাতের বিধান চালু করার জন্য মানুষের সবচেয়ে বড় মৌলিক বিষয় তো এগুলো বিশ্বাসের বিষয় তার নিজের কর্মের দ্বারা এবাদতবন্দিগীর ওই যে পূজা অর্চনা এবাদতবন্দিগি প্রার্থনার বিষয় আর অর্থনৈতিক বিষয়টা এই তিনটা মৌলিক বিষয় উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে তারা পৃথিবীর সব কিছু এর অন্তর্ভুক্ত নয় এইটাই প্রতিষ্ঠিত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কিসের এখন এই পদ্ধতি ছাড়া যারা এইগুলিকে সুরক্ষা করার চেষ্টা করেছে নিয়তের মধ্যে তাদের যদি আমরা হামলা নাও করি নিয়তের ব্যাপারে কিছু নাও বলি আসলে কি সুরক্ষা করতে পেরেছে কেউ একারে বাস্তব আমাদের এই বাংলাদেশে মাসজিদের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে এরপরে নামাজির সংখ্যা বা বিভিন্ন ধরনের যারা বিভিন্ন লাইনে দিনই কাজ করতেছে তাদের গ্রুপগুলোর তাদের দলীয় সংখ্যা দিন দিন বাড়ে না কমে কিন্তু সার্বিকভাবে অপকর্ম অপরাধ অন্যায় তারপরে নাফরমানির বিষয়গুলো বাড়তেছে না কমতেছে কি একটা অবস্থা নামাজই বাড়তেছে মুসল্লি বাড়তেছে বিভিন্ন ধরনের এসলাহি লাইন বা বিভিন্ন এই দায়ীদের দল বাড়তেছে কিন্তু আবার কি হচ্ছে অথচ কথা ছিল কি যে দিনের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বদিনী কি হয়ে যাবে দূর হয়ে যাবে বরং বদিনী দিন দিন আরও বেশি মানে ঝাঁকায় বসতেছে আরও বেশি সুদৃঢ় হচ্ছে এক সময় তো বদিনীর বিরুদ্ধে প্রকাশ্য কথা বলা গেছে কারণ কথা বলাও আর কি নেই অবকাশ নেই এক সময় তো আমাদের আমাদের এই সময়ের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় এমন আঞ্চলিকভাবে কিছু কিছু আল্লাহ আল্লাহ ছিলেন যে তাদের প্রভাবের কারণে এলাকায় প্রকাশ্যে কোনো নাফরমানি হতে পারতো না অশ্লীলতা বা এই ধরনের জিনিসগুলো সমাজের মধ্যে কোনো মেয়ে ছেলের ধরনের মানে অবাধ কোনো ইয়া হবে এই ঘটনা কি হতো না স্বাভাবিকভাবে ঘটতো না অশ্লীলতার বিষয়গুলো এমন ব্যাপক ছিল না সামাজিক একটা নিয়ন্ত্রণ ছিল মহি মুরব্বীদেরকে এদের একটা ইয়া ছিল তো কোথায় মুরব্বী মানা অর্থ ব্যক্তিকে মানা না ইসলামের বিধানটা তাদের মাধ্যমে কী ছিল প্রতিষ্ঠিত ছিল ব্যাপকভাবে সামাজিক অন্যায় অপরাধগুলো এইভাবে প্রকাশ্যে হতে পারতো না মানুষ চক্ষু লজ্জা বলো বা সামাজিক একটা চাপ বলেও একটা কিছু ছিল তো এগুলি কি হয়ে গেল। দিন দিন শেষ হয়ে গেল। এখন আছে কিছুই নেই আমাদের নিজেদেরই আমরা নিজেরা দেখেছি একটা মসজিদ এক এলাকার মধ্যে সাধারণত মসজিদের পাশে দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে গেছে মানে নদী দিয়ে তো বিভিন্ন ধরনের এলাকার লোকজন যায় নৌকা দিয়ে যায় না এবং নৌকার মধ্যে ঘান হয় অনেক সময় বিবাহের নৌকা থাকে বা বিভিন্ন থাকে এই মসজিদে আওয়াজ আসবে নদীর মধ্যে যে এলাকা পর্যন্ত আসলে আগের থেকে বাজে আসতেছে মসজিদে আওয়াজ আসবে এই পরিমাণ দূরত্ব থাকতে বন্ধ অফ আবার যতক্ষণ পর্যন্ত চলতেছে চলতেছে আবার যে দূরত্বে গেলে বোঝা যাবে যে এখন আর মাসজিদের দিকে কি আসবে না আওয়াজ আসবে না তখন থেকে আবার কি করেছে চালু করেছে। গান বাদ্য এটা একটা নিশি মানে খারাপ জিনিস মুসলিম হিসেবে স্বাভাবিক তাদের মনের মধ্যে একটা ছিল মাসজিদেরই পরিমাণ একটা আদব রক্ষা ছিল যে মাসজিদের দিকে আওয়াজটা যেতে পারবে না এখন কি অবস্থা এটা আমাদেরই আমাদের জীবনে এই দেখা ঘটনা কল্পনা করতে পারেন মানে যারা এই সমস্ত কিছু করে তারা তো একটু খারাপ ধরনের লোকই থাকে তারা মসজিদেরই আদরটা রক্ষা করেছে আর এখন মসজিদ যেখানে দুনিয়াবি কথা বলা কি নিষেধ মসজিদ দুনিয়াবি কাজে ব্যবহার করা যায় সেই জায়গার মধ্যে কি চলে এই মসজিদের ভিতরে নামাজ পড়া যায় না কিসের কারণে গান বাদদের আওয়াজের কারণে এটা কি মসজিদ আল্লাহর ঘর নয় আল্লাহর ঘরে আল্লাহর বন্দার আল্লাহর এ বেদবন্দি করবে স্বস্তিতে করতে পারবে না আপনি বলবেন নিষেধ করবেন ওদেরকে আপনি কি হয়ে যাবেন সংকীর্ণ এক জুমার দিন ওই ঘুরিওড়ায় না ঘুরিউরানের এক জুমার দিন এক মসজিদে নামাজ পড়তেছি আল্লাহ জুমা আবার ঘটনাক্রমে সেদিন কি ওই যে আপনারা জানেন কিনা ঢাকা ঘুরি একদিন কি দিন জানি বলে কি করে আল্লাহ ঘান বাদে প্রতিটা সাদে সাদে সাদে নামাজের সময় পরা যাচ্ছে না নামাজ জমার নামাজ ইমাম সাহকে বললাম যে আবু করেন কমপক্ষে এই সময়টা বন্ধ রাখতে ওদেরকে বলেন ইমাম সাহেব বলতেছে যে শুনবে না বলে লাভ নেই যাই হোক পরে আমরা দুইজন মুসল্লিকে বললাম সভাপতি ইয়েকে বললাম যে দেখেন এই অবস্থায় কিভাবে নামাজ পড়া তারপরে সভাপতি যেহেতু স্থানীয় তারা গিয়ে বলছে যাই হোক সেই সময়ের জন্য কি রাখছি একটু বন্ধ রেখেছে। কিন্তু এটা কেমন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর নাফরমানিটা তারা কি করতেছে নাম মুসলমান আল্লাহর ঘরটাকে মাথায় রাখতে যেখানে কথা বলা জুড়ে কথা বলা কি নিশেষ সেখানে গান বানদের অর অস্তা কোরআনতাল আর নাই পড়ুক মসজিদ পবিত্র জায়গা না এই এরিয়ার ভিতর যে এটা ঢুকতেছে যেখানে আপনি কোরআনে করিমের জেহাদের একটা আয়াতের তর্জমা পড়তে পারেন না এই বাংলাদেশের পরিবেশের মধ্যে বাতাসের মধ্যে এই বাতাসের মধ্যে যদি আপনি পড়েন আপনি জঙ্গি হয়ে যান আপনার সন্ত্রাসী হয়ে যান আপনি কারাগারে যাওয়ার উপযুক্ত হয়ে যান রেমান্ডের উপযুক্ত হয়ে যান এটা বাস্তবতা আল্লাহ তালার আয়াত আপনি যদি কি করেন পাঠ করেন এটা আপনি কি হয়ে যান অপরাধী হয়ে যান আর সেই জায়গায় আল্লাহর মসজিদের ভিতর আল্লাহর নাফরমানিটা হবে প্রকাশ্যে কোনো কি নেই বাধা দেওয়ারও অধিকার আপনার নেই ইসলাম কোন উন্নতর অবস্থায় পৌঁছেছে মুসল্লির তো অভাব নেই অত সাহাদিস রাসুসালসলাম কি বলেছেন প্রকাশ্যে যদি কোনো একটা নাফরমানিও হয় সমাজের মধ্যে আর সমাজের লোকদের তার বাধা দেওয়ার কি থাকে ক্ষমতা থাকে আর বাধা না দেয় আল্লাহ তাল্লাহ তাদেরকে ব্যাপক আজাব দিয়ে ধরবেন মৃত্যুর আগে কেন সমাজের সবাই চেষ্টা করলেই এই অপরাধ কি দমাইতে পারে না করে না বলে দমে না নিজের এই কাজের মধ্যে লিপ্ত আছে লাইলাহাল্লাহ যে পাঠ করবে তার উপকার হবে যতক্ষণ পর্যন্ত লাল হক কি না করা হবে নষ্ট না করা হবে লাইলাইল্লাহ হক নষ্ট করা কি আন তাজ হারাল আমলভী মা আসিল্লা ফালাই আল্লাহর নাফরমানির কাজ ব্যাপকভাবে হবে আর এটাকে প্রতিরোধ করা হবে না এটাকে বন্ধ করা হবে না এটা হল লাইল হাহাইল্লাহর হক নষ্ট করা আর এ অবস্থায় তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কি করবেন না কবল করবেন কিন্তু আমাদের গুরুত্বটা কি যেন আমরা দোয়া করে সব কি করে ফেলবো উদ্ধার করে ফেলবো কিন্তু আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন এই সমাজের এই অন্যায়ের প্রতিরোধ করার মোকাবেলা করার এই পথে আমরা হাঁটবো না কি বলেছেন রাসুস যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জালেমের হাত কি করতে হবে ধরতে হবে তুমি তোমাকে সাহায্য করতে হবে তোমার ভাইকে সে জালেম হোক অথবা কি হোক মজলুম হোক মাজলুমের সাহায্যটা তো বুঝি জালেমকে সাহায্য করব কিভাবে। তাকে জুলুম থেকে কি করবে পিরিয়ে রাখবে সাধারণত সমাজে জুলুম করে কারা জলা সমাজের নিরীহ লোকগুলো দুর্বল লোকগুলো কারা সমাজের মধ্যে যারা শক্তিশালী তারা এখন এই শক্তিশালী সে জুলুম করতেছে নিজের স্বার্থে এখন তাকে জুলুম থেকে ফিরাতে হলে তা হাত ধরে তাকে জুড়ে তাকে থামাতে হলে কি করতে হবে নিজে দুর্বল থাকতে হবে বাগের উপর যদি টাক না হয় সে ইটের উপর যদি কি না হয় পাথর না হয় পারবে এই জুলুম ফিরাতে শক্তিশালী হওয়া তার উপর এটা কি ফরজ নয় শুধু নামাজ পড়াই ফরজ এই শক্তিশালীর শক্তি শক্তিশালী হওয়া এটা ফরজ নয় এটা তো আসলে মুসলমানদের ফরজ ছিল রাসুসাল্লাহ নিয়ে শব্দ যেমন আছে বুদ্ধিমত্তাকে তোমরা কি করো গ্রহণ করো আহাজেজ অক্ষম হয়ে কি না। বসে থেক না আসলে এই যে আমরা এক ধরনের মানসিকতা বানিয়ে নিয়েছি না আমি দুনিয়ার ক্ষমতা চাই না দুনিয়ার পদমর্যাদা চাই না দুনিয়ার এই কি শাসন আমাদের হাতে না থাকে। আমরা এখানে খুব বেশি বেশি সাধু হয়ে পড়েছি আসলে কি ইসলামের শিক্ষা আমরা এই দুনিয়ার জালেম ফাঁসেক তাগুত এই ফাজের এদের সামনে মাথা নত করে দিয়ে তারপরে কি কোন মাথা যেই মাথার মধ্যে ইসলামের পাগরির মতো এমন উন্নত শেয়ার আর প্রতীক বাধা এই মাথাটার নিয়ে নোয়াই দিচ্ছি কার সামনে আল্লাহর শত্রুর সামনে আর পাগরি আরও সুন্দর করে ভাবতেছি এর চেয়ে তো ভাল্লা ছিল এই মাথার মধ্যে পাগড়ি না থাকা এই কের মধ্যে এই গালের মধ্যে দাঁড়িয়ে না থাকা এইগুলি দিয়ে তো দিনের প্রতীকগুলিকে আরো কি করতেছি আমরা অপমানিত করতেছি আসলে এটা কি এই যে প্রতিযোগিতা কাফেরদের বা ফাসেকদের বরং যারা মোতাকাব্বির তার সামনে তাকাব্বর দেখানো এটাই কি যথাযথ ব্যবস্থা এটা তাওয়াজ কিনা পরিপন্থী না বরং মোতাকব্বির সামনে দেখানোটা বরং নিষেধ এটা তাকে আরো তাকাব্বরের মধ্যে কি করা সহায়তা করা অর্থাৎ নিজেকে বিনয়ী রাখা কার সামনে আল্লাহর সাধারণ বান্দাদের সামনে কার সামনে নয় মুতাকাব্বিরের সামনে নয় যে নিজে অহংকারী যে নিজে জালেম যে নিজে অত্যাচারী তার সামনে তাওয়াদো এটা তো তাকে আরো কি করা তার সাথে তো তার হাত ধরে তাকে বাধ্য করবে তার কাজ থেকে এসে ফিরে আসতে এখানে কি তাওয়াদ হুকুম এখন তো তাওয়াদু হারাম এর সামনে আর আমরা এটাকেই কি বানিয়েছি ইসলামের সুন্দর রূপ বানিয়েছি যে যে যত বড় জালেম তার সামনে মাথা নোয়া দাও তার আনুগত্য সেই পরিমাণ বেশি করে করো এটা হবে কি যে আল্লাহর বিধানের সামনে নত না তার সামনে নত হওয়ার নির্দেশ কি শরীরতে দেওয়া হয়েছে এর নাম তা এর সাথে মোতাকাব্যের হওয়া এর সামনে অহংকারী হওয়া এর সাথে একে দম্বের সাথে কি করা চ্যালেঞ্জ দেখানো এটা কি তাকাব্বুর রাসুল সাল্লাম কি বলেছেন আনানু আবদুল মুতালিব যুদ্ধের মাঠে রাসুস আল্লাহ ইসলাম সিংহের মতো গর্জন দিয়ে বলছেন কি বলেছেন আমি আবদুল মুতালিবের বেটা এটা বাহ্যিক শব্দটা কি যে বংশীয় অহংকার দেখালেন না রাসুসাল্লাইসলাম যে আবদুল মোতালিব একজন বড় নেতা ছিল তার দিকে সম্বন্ধ করে নিজেকে বললেন আমি যে তার সন্তান তার বংশের এটা কি দেখালেন যেন রাসু সাল্লা বংশেও একটা অহংকার দেখালেন তাও কি তা আবদুল মোতালিব তো ইসলামের ছিলেন না এই যে দুনিয়া বিহংকারটা কার সামনে অহংকারীদের সামনে যুদ্ধের মাঠে এই অবস্থায় কিন্তু আমরা এগুলিকে ঘুলিয়ে ফেলেছি মানুষদেরকে কি বুঝ দিচ্ছি আমরা এটা আসলে অজব তাকাব্যুর কিছুই না বরং এটা ফরজ আর এই প্রতিযোগিতাটা আমাদের থেকে হারিয়ে যাওয়ার কারণেই আমাদের বোঝটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আসলে আল্লা তাল্লাহ তো দিনকে এমনভাবে দিয়েছেন লিউজ আলা আলাদিনিহি এর বৈশিষ্ট্য এটাকে কেউ যদি পালন করে তাহলে এটা সব কিছুর উপর কী হবে বিজয়ী হবে কিন্তু আমরা এটা নিয়ে তলিয়ে যাচ্ছি আমরা আসলে এটাকে যথাযথভাবে কী করতেছি না গ্রহণ করতেছি না এর বৈশিষ্ট্য ছিল এটা নিজে তো বিজয়ী আসেই তার সাথে সে যে যুক্ত হবে সে কি হবে বিজয়ী হবে নাহ্ন কৌমন আসান আল্লাহবিল ইসলাম আমরা এমন একটা জাতি যাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে আর যখনই আমরা এটাকে ছেড়ে দিব তখন আল্লাহ তালা আমাদেরকে আধাল্লান আল্লাহ আমাদেরকে কি করবেন লাঞ্ছিত করবেন ওয়ারফা আনা আলাকা ঝিক রক তোমার জিকিরকে আমি কি করেছি উঁচু করেছি আরবদেরকে আল্লাহ তালা সারা পৃথিবীতে সম্মানিত করেছেন কিসের মাধ্যমে ইসলামের মাধ্যম আসলে আমাদেরকে এই বিষয়টা দিয়েছিলেন যে আমরা এটা নিয়ে বিজয়ী থাকবো সবার উপরে থাকবে মুসলিমদের অবস্থান কিন্তু আমরা নিচে থাকাটাকে আবার দিন বানিয়ে নিয়েছি এটাকে আর পৃথিবীতে জয় জংকার রাজত্ব শক্তি দাপট কাদের কাফেরদের অথচ আল্লাহ তালা পরিষ্কার কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন হাত তা লোনা ফিতিনা যতক্ষণ তাদের দাপট শেষ না হবে ততক্ষণ যুদ্ধ কি হবে না বন্ধ হবে না পিতনার অর্থ দাপট এত এতটুকুর মধ্যে কোনো কারো কোনো কি নেই দিমট নেই কাফেরদের দাপট কি করতে হবে সব কাফের মারব না না কাকে মারব না করবো ওই ব্যাপারে বিশ্লেষণ থাকলেও তাদের দাপট যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কি থাকবে যে যুদ্ধ থাকবে এর ব্যাপারে কোনো কি নেই ধিমত নেই তাদের দাপট শেষ করে দিতে হবে এখন তাদের দবদবা তাদের দাপট তাদের শক্তি আপন জায়গায় আমরা ইসলামের একের পরিপূর্ণ মুসলিম কামিল মুসলিম মোকাম্মাল মুসলিম হয়ে যাওয়ার চেষ্টা করতেছি এই কাফেরদের দাপটের ভিতরে থেকে এটা কশিন কালো সম্ভব নয় ইসলাম এটা নাই যেটা অন্যের সামনে কি হবে না তো হবে ওয়ালিল্লাহিল ইজত কার আল্লাহর আল্লাহ রসুলের এবং কাদের মুমেন্লাল মুনাফিক এই উপলব্ধিটা মুনাফিকদের নেই এই জন্য মাথা ওদের সামনে নয়া দিতে পারে ওরা এটা কি অহংকার যে আল্লাপ এভাবে বলতেছেন যে ইজ্জত কার আল্লাহর আল্লাহর রসুলের আর মোমেনদের একজন মোমেন হিসেবে সে ভাববে যে কাফের দুনিয়ার যে পর্যায়েরই হোক দুনিয়ার যত প্রাচুর্যশীলই হোক যত পণ্ডিতই হোক যত অভিজ্ঞই হোক আর যত বড় বিজ্ঞানী হোক সে একজন আদনা মুসলমানের চেয়ে কিনা দামিমানের রক্তের দাম অনেক কোটি কোটি এই ধরনের বৈজ্ঞানিকের এই ধরনের রাষ্ট্রনায়কের এই ধরনের সেনাপ্রধানের আছে এদের এই ধরনের জেনারেলের একজন আদনা মুসলমানের একটা অঙ্গের দাম আছে তার নেই অনুভূতি যখন আমার উন্নত না হবে আমার বুঝি যখন আমার সঠিক না হবে আমি কিভাবে তার উপর বিজয়ী হব আসলে ইসলাম মুসলমানদের মুরালটাকেও মুসলমানদের অনুভূতিটাকেও তার মানসিকতাটাকে উন্নত করে দেয় ইজ্জত শুধু কার এখানে ওয়লিল্লাহিল্লা ইজ্জত যে এখানে আরবি ব্যাকরণ অনুযায়ী যেই বর্ণনার ঢং এর তো সে শুধুমাত্র কার আল্লাহর আল্লাহর রসুলের এবং মোমেনদের মোমেনদের সাথে এই ইজ্জতের মধ্যে এই শক্তির মধ্যে এই সম্মানের মধ্যে অন্যরা কিনা অংশীদার না সেই অবস্থানটা ইসলামের কাম্য তো এটা কোনো গৌরব না এটা কি না অজব না এটা কোনো তাকাব্বুর না এটা তার যথাযথ মূল্যায়ন যে আল্লাহ তালা যেই বিষয়টাকে সম্মান দিয়েছেন সেটাকে সম্মানজনক হিসাবে গ্রহণ করা কেউ যদি গ্রহণ করতে পারে এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি। দান রাসুসাল্লাহ ইসলাম এই বিজয়ের বিজয়ী দিন নিয়ে অগ্রসর হয়েছেন বিজয় লাভ করেছেন বিজয় লাভের পরে নিজের ব্যক্তিগত অনুভূতিটা কি ছিল ফাতে মাক্কর মধ্যে রাসুল সালামের জীবনের মধ্যে আল্লাহ তালা বিষয়গুলিকে পরিষ্কার করে দিয়েছেন না বিজয় লাভ করার ক্ষেত্রে রাসুল বুজুর্গি দেখেছিলেন আমরা যেটাকে বুজুর্গি না বিজয়ের পথে যাওয়া যাবে না মারামারির পথে যাওয়া যাবে না তাদেরকেই রাজত্ব করতে দেওয়া আমরা তাদের অনুগত থেকে মান্য করে করে করে আমরা দিনের কাজ করি এটা করেছেন বিজয় করেছেন এর জন্য যুদ্ধ করেছেন এর জন্য যা করা লাগে তা করেছেন কিন্তু বিজয়ের অহংকার দেখান নাই মক্কায় যখন বিজয়ী বেশে রাশ প্রবেশ করেন তো মাথা নুয়ে প্রবেশ করেছেন না মাথা উঁচিয়ে মাথা নুয়ে প্রবেশ করেছেন দামরা এটাকে কী বানিয়েছি নিজেদের এই অলসতা নিজেদের পশ্চাতপদতা নিজেদের এই মানে এই নিকৃষ্ট স্বভাব কাফেরদের সামনে নত হয়ে দেওয়া এটার দলিল বানিয়েছি এগুলোকে আর এর কারণে এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত বানাচ্ছি বিভ্রান্ত করছি রাসুলসল্লিম রহমাতুল্লমিন ছিলেন রহমাতুল্লামিন রাসুল্লাহ কোরাইজার চার শত যুবককে একদিনে হত্যা করে দেন নি আমরা হলে রাসু সাল্লাহসাল্লামকে এই রহমতের যেন আওয়াজ শোনাইতাম না এটা করা ঠিক হচ্ছে না ওই তায়েফের ওয়াজ আমাদের মনে আছে কোরাইজার ওয়াজ কেউ স্মরণে রাখেন তায়েফের রাসু সাল্লাহলাম তাদের জন্য কি করে নাই বদদোয়া করে নাই আরে করে মারার জন্য তো আসেন নিজের হাতে মারার জন্য আসছেন আর এখন আমরা কিন্তু সেটাই গ্রহণ করেছি আমরা কাফেরদের জন্য বদ্ধ করি মনে মনে আর হাতে মারা যখন কাজ আসে তখন নাই এই উল্টা শিক্ষাটা নিয়েছি রাস জীবন থেকে রাসল কিন্তু বদ্ধ করে মেরেছেন কি লাভ বদ্ধ করে মেরে আমার দায়িত্ব আমি পালন করব কিন্তু উল্টাটা আমরা গ্রহণ করেছি বদ্ধ করি কাফারদের জন্য এটাকে মনে করি আমার দায়িত্ব আদায়ী হয়ে যাচ্ছে এখানেও রাসলের শূন্যতির বিরোধিতা করতেছি আবার অস্ত্র ধরতে বলেছেন রাসম অস্ত্র ধরেছেন সেটা ধরতেছি না এখনো আবার বনিকুরাইজার চোদ্দোশো চারশোকে একর্তে চারশো আর একটা ব্যাতে ছয়শো এক একদিনে হত্যা করে দিয়েছেন সেই শূন্যত ছেড়ে দিয়েছি আলোচনায় নি কোনো দিনের সামদার হওয়ার জন্য কথা আমি অনেক দূরে চলে গিয়েছি দ্বিতীয় শর্ত হলো কি হওয়া শূন্যত অনুযায়ী হওয়া আল্লাহ রসুলের কি হওয়া শূন্যত এখ্লাসের যার যত বেশি হবে এটা সেই পরিমাণ কী হবে দামি হবে শূন্যত অনুযায়ী যেই পরিমাণ বেশি যেই পরিমাণ শূন্যত অনুযায়ী হবে সেই পরিমাণ বস্তুটা দামি হবে তৃতীয় হইল যে কাজের মধ্যে মুজাহাদা কষ্ট বেশি হবে সেই পরিমাণ কি হবে দামি হবে আজ রুকি আলা কাদরি নাসাবি কি মধ্যে আসছে যে তোমার পুরস্কার তোমার কষ্টের পরিমাপ অনুযায়ী ইন্না এজামাল আজ আলা কাদরি এজামিল বালা যে পুরস্কারের বিশালতা কষ্টের বিপদের বিশালতার পরিমাপ অনুযায়ী পরীক্ষা যত বড় পাশ করলে পদ মর্যাদা তত বেশি তত বড় বড় পদ পাওয়া যাবে কি করে বড় পরীক্ষায় অংশগ্রহণ করে কষ্ট যত বেশি হবে মর্যাদা তত বেশি হবে এইজন্য কি বলেছেন আল্লাহ তালা কোরআন কারিমে যে মক্কা বিজয়ের আগে যারা যুদ্ধ করেছে আর সম্পদ ব্যয় করেছে তাদের মর্যাদা আর পরে কাজ দ্বারা করেছে এদের মর্যাদা আগের আগেরওয়ালাদের মর্যাদা অনেক অনেক বেশি বাহ্যিক সফলতা কাদের বেশি হয়েছে মক্কা বিজয়ের আগের আগেরওয়ালাদের বাহ্যিক সফলতা দেশ জয়ী হয়ে গেছে হাজার হাজার মানুষ মুসলিম হয়েছে কাদের চেষ্টার দ্বারা মুখ্য পরের লোকদের চেষ্টার দ্বারা না কিন্তু মর্যাদা কাদের বেশি আগের সাথে এই অপ্রাপ্ত সম্পর্ক কিন্তু আমরা এটার সাথে সম্পর্ক করেছি বাকি তিনটা যে ছিল মর্যাদার সম্পর্ক যেই তিনটার সাথে সেটাকে আমরা ভুলে গেছি এখলা সুন্নতের অনু কি হওয়া নিকটবর্তী সুন্নত অনুযায়ী হওয়া আর কষ্ট বেশি হওয়া এই তিনটার সাথে সম্পর্কিত ছিল কি এই তিনটাকে বাদ দিয়ে দামি হওয়ার সম্পর্ক বানাইছি কিসের সাথে কি পরিমাণ হলো না হলো এটার সাথে অথচের ইশারা দিয়েই বোঝা যায় এটা যে মক্কা কারণ বাহ্যিকভাবে মক্কা বিজয়ের পরে যেই অভিযানগুলো হয়েছে এইগুলি দিয়ে হাজার হাজার যা দিন আর আসালিসামের সময় এই ইসলামী রাষ্ট্রের পরিধি কত ঢুকেছিল নয় লক্ষ বর্গ কিলোমিটার হ্যাঁ নয় লক্ষ বর্গ কিলোমিটার আর মাবিয়ারাদিয়াল্লাতালহামের সময় ছিল পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার বড় রাষ্ট্রের ইসলামী বড় মানে ভূমির অধিকারী কে ছিলেন মহাবিয়ার আলাহতালহাম তোমার যাদা কার বেশি উনি তো সব খল্লিফাদেরকে আবু ওকরিয়াল্লাহ সময়ও কি ছিল না এই পঞ্চান্ন লক্ষ বর্গ ছিল না বাইশ লক্ষ না কয় লক্ষ বর্গমাল ছিল এভাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে মহাবিরাদুল্লাহ পর্যন্ত কোন পর্যন্ত পড়ছি পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার পরিধি তারপরে তা আরও বিস্তৃত হয়েছে এখন বড় মর্যাদাটা কাদের আমাদের সামনে সেই অবস্থাটা বিরাজমান এবং ব্যক্তি হিসেবেও যখন নাকি বিজয় হয়ে যাবে তখনও মর্যাদা নির্ভর করে এই তিনটা বিষয়ের উপর তখনও যার যেই পরিমাণ কষ্ট বেশি হবে যার যেই পরিমাণ এখ্লাস থাকবে যে যেই পরিমাণ সন্ন্যত অনুযায়ী চলবে সে সেই পরিমাণ কী পাবে আল্লাহ তাল কাছে মূল্য পাবে পুরস্কার পাবে আর এই ক্ষেত্রগুলির মধ্যে যার যেই পরিমাণ কি হবে স্তর নিম্ন মানের হবে সেই পরিমাণ কি হবে নিচে পড়ে থাকে এগুলির মধ্যেও কিন্তু আবার স্তর আছে যেহাদের ক্ষেত্রে এই স্তর করে একশোটা না জান্নাতের মধ্যে স্তর একশোটা এটি কাদের জন্য তৈরি করে রাখছেন আল্লাহতালা মুজাহিদ্দদের জন্য একশোটা স্তর মুজাহিদ্দদের জন্য তৈরি করছেন তো সব মুজাহিদকে এক স্তরে ঢুকবো লেহাদের মধ্যেও কী থাকবে আবার যেগুলি তৈরি আল্লাহ কাদের জন্য না তারা কি জানাতে যাবে না কিন্তু মুজাহিদ রাই আবার সবাই এক দরজায় কি করবে না থাকবে না কেউ থাকবে এক দরজায় আর কেউ থাকবে একশো একশোতম দরজায় এখানেও ব্যবধান হবে আর প্রতিটা দরজার মধ্যে ব্যবধান কি পরিমাণ ব্যবধান বললেও তো আর বুঝবো না এই জন্য বলে দিয়েছেন কুল্লি দ প্রতি তারা দরজার মধ্যে ব্যবধান হলো আসমান জমিনের ব্যবধানের মতো আমরা আসমান জমিনের সাথে আর এর চেয়ে বেশি কি বুঝি আরো যদি কিছু বলাই হয় আমরা কি বুঝবো এই জন্য এটা আমাদেরকে বলে দিয়েছেন